আবু হুরেরা রদেলাহ হতে বর্ণিত তিনি বলেন যে ওয়ালিমায় কেবল ধনীদেরকে দাওয়াত করা হয় এবং গরিবদেরকে দাওয়াত করা হয় না সেই ওয়ালিমা সবচেয়ে নিকৃষ্ট যে ব্যক্তি দাওয়াত কবুল করে না সে আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলু সাল্লাম এর সঙ্গে অবাধ্যতা করে